সম্মানিত সুরা তারপরে যুজ আমা ৩০ পারা শুরু হবে ইনশাল্লাহ এ সুরা নাম হচ্ছে সুরা সুরা আল সালাদ প্রথম শব্দটাই ওয়াল মুর সালাদ এখান থেকে নামকরণ হয়েছে এই সুরাটা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে সঙ্গে তিনি একটা সফরে ছিলেন তখন ওনারা মক্কায় হিজরত করেননি মদিনায় যাননি আর ওই সময় তিনি রাত্রে সফর করা অবস্থায় জিনদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এই এটাকে বলা হয় লাইন জিন এবং জিনদের সঙ্গে সাক্ষাৎ হয় রসুল উল্লাহ সাল্লাহ আসলামের এবং তিনি তাদেরকে দাওয়াত দেন তারা দাওয়াত কবুল করে তারা তাদের দেশে নিয়ে যায় ওনাকে এবং তিনি সেখানে দাওয়াত দিয়ে ঘুরে আসেন দেশে বলতে তাদের এলাকা বেশি দূরে না সেটা তো আর আমাদের কাছে চিহ্নিত নয় কোথায় এলাকা এমনকি রসুল উল্লাহ সাল্ল আসলম জানতেও দেননি আবদুল্লা কোন জায়গায় এটা এরিয়া দিয়ে দিচ্ছেন যে তুমি এর বাসে থাকো এখানে এরপরে তিনি অপেক্ষা করেছেন আর জিনিসদের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে তারা অনেক মশলা জিজ্ঞাসা করেছে অনেক প্রশ্ন করেছে তিনি দা উত্তর দিয়েছেন তারা অনেকেই সঙ্গ কবুল করে ফেলেছিলেন সেই রাত্রে তিনি বলেন যে আমি ওনার সঙ্গে মিনায় একটা গুহার মধ্যে রাত্রি কাটাচ্ছিলাম বেলায়। আর ওই সময়ে ইদনাজ আলাইহে মুরসালাদ ওই মুহূর্তে ওনার উপরে এই মুরসালাদ সুরা প্রথম নাজিল হচ্ছে আমি দেখতে পাচ্ছি নাজিল হওয়ার পরে তিনি একবার তালাবাদ করেন জিবসাল্লাম যখন ওয়াহি নিয়ে আসেন তখন ওহি শেষ হয়ে গেলে তিনি তালাবাদ শুরু করে দেন আশেপাশে সাহাবি যারা আছে তাদেরকে নোট করতে বলেন বলে দেন যে এটা এটা ওই অংশে যাবে এগুলা তিনি একটা তেলাওয়াত করেন সাহাবি বলেন তিনি একদম ফ্রেশ ওনার মুখ থেকে আমি তখন গ্রহণ করলাম উনি তেলাওয়াত করছেন আর আমি শিখে ফেলছি মানে এত তাজা তর যে কেবল ওহিন ওহিনাজিল হয়েছে ওনার চেহারা থেকে বোঝাই যায় ওহির একটা ধাক্কা আছে আপনারা জানেন যে হয় যখন খুব হেভি ওহিটা খুবই হেভি ওনার শরীর তখন অন্যরকম হয়ে যায় অনেক ওজন বেড়ে যায় গা ঘাম আসে শীতকালেও ঠান্ডার সময় শরীর দিয়ে ঘাম ধরে যখন ওহিনাজিল তো ওনার মুখ থেকে আমি শুনছি এবং তর তাজা মুখ দিয়ে কেবল ফ্রেশ ও হচ্ছে আমি নিচ্ছি আর ওই সময় ঈদ হঠাৎ করে গুহার ভিতরে একটা গর্ত দিয়ে একটা সাপ হঠাৎ করে একটা সাপ বের হয়ে আসলো গর্তের একটা থেকে ফকাল নবী সাল আলাইসালাম উক্তুলুহা তিনি বলেন আরো কয়েকজন সাদবীর সাথে ছিলেন এটাকে কতল করো কিল করো সাপটা মারো না তো সাহাবি বলেন কিছু খুঁজে টুদার জন্য আর ওটা গেল পালিয়ে আবার ঢুকে গেল গর্তের ভিতরে আর পাথরের গর্তটা এটা খুঁজে বের করে মারার উপায় নেই রসুল্লাহ সাল্লাম বললেন ওয়াকিয়াত বেসে গেল তোমাদের হামলা থেকে যেমন তোমরা বেঁচে গেলে তার হামলা থেকে হইতে পারতো যে সে হঠাৎ করে কাউকে অ্যাটাক করে ফেলতো। তোমরাও বেঁচে গেলা আর সেও তার যান নিয়ে বেঁচে গেল তাকে মারতে পারল না যাক সবাই বাসলা চলে গেছে খালাস তো এই ওই সময়ে কিভাবে নাজিল হয়েছে সেই উপলক্ষে বখারিতে হাদিসটি এসেছে এই সুরা সম্পর্কে এরপরে এই সুরা সম্পর্কে আরেকটি হাদিস আছে আব্দুল আব্বাস করলেন আব্দুল আব্বাস তেলাওয়াত করছিলেন সতমা বললেন তুমি আমাকে এই সুরাটা পড়ে মনে করে দিলে যে রসুল্লাহ সাল আলী ও আমি ওনার শেষ দিনের যখন মাগরীব পড়িয়েছেন অথবা আমি যখন ওনার পেছনে সর্বশেষ মাগরীব পড়েছি আমার তখন মনে পড়লো যে ওই মাগরিবে তিনি সুরা আলমোর সালাদ পড়িয়েছিলেন সুলা সুর আলমোর সালাদিয়ে মাঝে মাঝে তিনি মাগরীবের নামাজ পড়িয়েছেন সুলা আলমর সালাদ কিন্তু মোটামুটি একটু লম্বা আছে ২৯ পারা সুরা তো ওই ইজুল জাত অথবা এগুলোর মতো ছোট না আর একটু বড় তাহলে মাগরীবের নামাজে মাঝে মধ্যে বেশি সময় রসুল ছোট সুরা তেলাবাদ করেছেন তো আমাদের দেশে হয়ে গেছে যে লোকরা মনে করে শুধু ছোট সুরা প্রত্যেক কোন রকমের বেশি করা যায় না একবার এক আরব শেখ আসছিলেন তিনি একটু বড় সুরা মাগরীবের নামাজে পড়ালেন একটু বড় সুরা তা আমাদের দেশের মিয়া সাব আছেন মর্জিদে আমাকে বললেন কি দাবাত দিয়েছেন নামাজ পড়াইলো এই শূন্য তো জানা না কোন তেলাবত করতে হয় শূন্য তো জানান না তো মাগরিবের নামাজে ছোট সুরা পড়া যেমন শূন্য বড় সুরা পড়াও সূন্যত অবশ্য রসুরুল্লাহ সাল্লা বেশি সময় ছোট সুরাই পড়ে কিন্তু মাঝে মধ্যে বড় সুরা পড়িয়েছেন তাহলে মাঝে মধ্যে বড় সুরা পড়ানো যেতে পারে অবশ্য শহরে বন্দরে ব্যস্ত নগরীতে মানুষের অনেক ব্যস্ততা আছে এগুলো কনসিডার করতে হয় বড় মসজিদে অনেক ওজোরওয়ালা লোক থাকতে পারে এই সমস্ত কারণে কিছু কনসিডারেশন করা ভালো কিন্তু কেউ কোন সময় পড়িয়ে ফেললে এই যে একটা ক্রাইম করে ফেললো মনে করা হয় এত বড়ো সুরা পড়লো কেন এই ক্রাইম মনে করা ঠিক না কারা কারো মুরব্বীদের কষ্ট হয় হয়তোবা একটু দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তো কোন সময় ইমাম সাহেব করতে হবে অবশ্য এত লম্বা করা আবার ঠিক না তারাওয়াত যেমন এক সাহাবি মুহু আনহুন তিনি ওনার এলাকায় মসজিদে নামাজ পড়াতেন নামাজ পড়াতেন এসা নামাজ পড়াতেন তো তিনি রসুল্লাহ সাল্লামের পেছনে এসা পড়ে যেতেন আবার ওখানে গিয়ে নিজে এসা পড়াতেন আর উনি একটু তেলাওয়াত লম্বা করতেন এখন ওনার পেছনে নামাজ পড়ে এরকম কিছু শ্রমিক ছিলেন যারা সারা দিন গায়ে খেটে অনেক পরিশ্রম করে কাজ করেছেন ওনার লম্বা তেলাওয়াতের কারণে ব্যসারদের অবস্থা কাহিনী তো ওনারা সে কমপ্লেন করলেন ইয়া রাসুল্লাহ আপনার সাহাবি মতলা অবস্থা কাহির আর পারে করবে মানুষ তখন তিনি ডাকলেন মাদ রাধি আল্লাহ মানুষকে ইয়ে মাদু ন তুমি কি সৃষ্টি করতে চাও নাকি ফেতনা মানি লোকেরা নামাজ জামাত ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে এত লম্বা করো এটা ঠিক না উভয় দেখে ব্যালেন্স করার জন্যই রসুরুল্লাহ শিখিয়েছেন মাঝে মাঝে একাধিক যদি একটু লম্বা হয় তাহলে আমরা মেনে নেওয়া দরকার তাই না কারণ নামাজ হলে তো সব বেশি হবে তবে ইমাম সাহেবের খেয়াল করা দরকার যাতে মুসল্লিদের কষ্ট না হয় উভয়টার মধ্যে ব্যালেন্স করতে হবে এই হলো সুর আলমুরসালাতের কিছু আহ প্রসঙ্গ নামাজের সঙ্গে এরপরে এই সুরাটা মাক্কা শরীফে অবতীর্ণ হয়েছে আয়াতগুলো খুব ছোট ছোট আপনারা জানেন যে মাকিসুরার আয়াতগুলো লক্ষণ হল আয়াতগুলো কি হয় ছোট ছোট আর মদানী সূরার আয়াত সাধারণত বড় হয় আর মাকিসার বিষয়গুলো কি থাকে তাও ঈদ আল্লাহ তালার একত্রবাদ রেসালাতামের এই নবুয়তির কথা কোরআন যে হক এই সমস্ত বিষয় আর আখেরাত কে মতদিন কি হবে এই তিরিশ পারা আসলে দেখবেন খালি এই বয়ানই আছে আর প্রায় সবগুলা শরীফে অবতীর্ণ হয়েছে এগুলাকে বলা হয় মাক্কি সুরা আর মাদিনে হলো হিজরতের পরে নাজিল হয়েছে মক্কায় নাজিল হলে মাক্কি সুরা না মাদিনায় নাজিল হলে মাদিনী সুরা না অনেকেই তাই মনে করেন এটা ভুল কোন কোন সুরায় মক্কা নাজিল হয়েছে এটাকে মোদিনী বলা হয় কারণ কি হিজরতের পরে তিনি যখন হজ করতে আসছেন করতে আসছেন ওই সময় মক্কা শরীফে হুসুরা নাজিল হয়েছে সেই কোথায় হয় মধ্যে। আর যখন তিনিছিলেন হিজরতের আগে তায়েফে গিয়েছিলেন তাও দিতে ওই সময় সুরা নাজিল হয়েছে ওটাকে তায়ে ফিসুরা বলে না কি বলে মাকিসা বলে আবার হিজরতের পরে মদিনে তাইফে আবার গেছেন হনাইনের যুদ্ধ হয়েছে সে সময় আবার সুরা নাজির হয়েছে ওটাকে ও তাইফি সুরা বলে না সেটাকে কোন সুরা বলে মাদানি সুরা তাইফিল হয়েছে সেটা আগে এই জন্য মাক্কি পরে এই জন্য হিজরতের আগে না পরে এরপরে উপরে মাক্কি মাদানি নির্ভর করে তা মাক্কি সুরাতে এই জাতীয় বিষয়গুলো ছিল যেগুলা বিশেষ করে আখরাতের উপরে সাংঘাতিক এটা দাওয়াতী কাজের উত্তম তরিকা যে মানুষকে আখেরাত মুখী করা আখেরাতের ভয় দেখানো দাওয়াতি কাজের এইটা হল তরিকা আল্লাহ আমাদেরকে দাওয়াতি কাজের তরিকা হলো কি আখেরাতের ভয় দিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া একটা লোককে আপনি পর্দা করে না মনে করেন কোনো মহিলা বেপর্দা চলছে এখন আপনি তাকে পর্দা করাবেন এখন তাকে জোর করে পর্দা করাইলে কি আসল পর্দা হবে সে আপনার দরে ডরে ভয়ে করবে কিন্ত অন্য সময় করবে না তাকে পর্দা করাইতে হলে কি তরিকা তার ভিতরে পর্দা করানো যাবে কিভাবে তাকে পর্দায় নিয়ে আসা যাবে তার ভিতরে আখেরাতের ভয়টা ঢুকাতে হবে যে কিরকম জাহান্ন মাসতেছে কেয়া কি অবস্থা হবে হাসরের দিন কি অবস্থা হবে পুলসেরাত পার হইতে পারবে কিনা এই সমস্ত বিষয় যদি মানুষের মধ্যে কবরের কথা ঢুকাই দেওয়া যায় যে কবর যাবা কি অবস্থা জানো এইগুলো বললে মানুষের দিন নরম হয়ে যাবে তখন মানুষকে পর্দা করানো হারাম ব্যবসা থেকে আসা হালালের দিকে নিয়ে যাওয়া এই সব কিছু সহজ হয়ে যায় এই জন্য আল্লাহ তালা ইসলামের প্রথম যুগে বিশেষ করে মাকৃ জিন্দিগিতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই সূরাগুলো নাজিল করেছেন আর এগুলো একটু একটু দেখবেন তালের মতো আছে, সুরের মতো আছে কবিতার ছন্দের মতো আছে কিছু কিছু পুরো কবিতা না কিন্তু কিছু ছন্দের মতো মিলে যেমন আজকে শুরুতে আসে অলমুর সালাত আসফা অনাস ফাল ফারেকা তে ফারকা এরকম একটা ছন্দের মতো আছে এটা এই জন্য মাক্কি জিন্দিগিতে মক্কা শরীফি আরবদের কাছে তখন সাহিত্যের খুব প্রভাব ছিল কবিতার সাংঘাতিক প্রভাব কবিতার পিছনে সূত্রতা রাখো ছোট কালে দেখছি আমাদের এরকম আর আপনাদের মনে আছে দেখছেন কবিতার এই যে নতুন নতুন গান্য কবিরা কবি বিভিন্ন রকমের কোন এক জায়গায় আমাদের বাড়ির পাশে গ্রামে এক হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলে প্রেম হয়ে বিয়ে হয়েছে তারপরে কবিতা বানায় হায় কি বিক্রি ধূমসে বিক্রি হচ্ছে হাটে বাজারে খুব চলতো আমাদের কিছু কবিতার প্রভাব ছিল আরব দেশের সাংঘাতিক প্রভাব ছিল কবিতা এবং সাহিত্যে। তখন তারা এটা দ্বারা ভেরি ইনফ্লুয়েসড ছিল এই আল্লাহ তালা তাদেরকে কবিতা থেকে সরিয়ে আনার জন্য কিছুটা ছোট ছোট এরকম করে ব্যবস্থা করেছেন আর বক্তব্যটা দিয়েছেন যাতে আখারাত হয়ে যায় এই জন্য মদিনা সূরাই গুলো দেখবেন লম্বা লম্বা আর এরকম ছন্দের মতো না তখন মানুষের ইমান পয়দা হয়ে গেছে এরপরে তখন মানুষকে বিভিন্ন রকমের শরীয়তের হুকুম হাকামগুলো বিধান গুলো শিখানোর জন্য মদিনা শরীফের বিষয় ছিল শরিয়তের বিভিন্ন হালাল হারামের বিধানগুলো সামাজিক নিয়ম পদ্ধতি তরিকা রাষ্ট্রীয় বিধান অর্থনীতি ব্যবসা বাণিজ্য এসব কিছু নিয়ম কারণগুলো গুলো জন্য মদিনা সূরায় বেশি করে আলোচনা করা হয়েছে বিষয়বস্তুর দিক থেকে আমলি জিন্দিগির অনেক কিছু মদিনায় এসেছে ব্যক্তিগত আমলে সামাজিক আমলে সাংগঠনিক জিন্দগিতে রাষ্ট্রীয় জিন্দিগিতে কেমন হবে আর মাক্কা সুরাগুলোর মধ্যে এসেছে যে কিভাবে ইমান আকিদা ইয়িন আল্লাহ তালার ভয় আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে এবং আখরাত সম্পর্কে এবং এই নবী সম্পর্কে সাল সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা আসি এখন এই সুরার দিকে বাক্য সে আসফা ওয়াল না ফালমুরাতে দিকরা এক তালে কয়েকটি বিষয়ে কসম করেছেন আল্লাহ তালা ওয়া অর্থ কসম ও এর অনেকগুলো অর্থ আছে করন শরীফে শুরুতে যে সমস্ত ওয়া ব্যবহার করা হয়েছে এইগুলো সবগুলো কসমের অর্থ এসেছে ওয়াল আসরে ওয়া তিনে ওয়া শামসে ওয়াল কমারে এগুলো ওয়া সবগুলো কসম শব্দ এসেছে আল্লাহর কসম না বিভিন্ন বিষয়ের কসম আমরা তো আল্লাহর কসম করি আমাদের জন্য অন্য কসম জাহজ নাই সেরেক হয়ে যাবে কসম যখন করা হয় কোনো বিষয়কে অনেক গুরুত্ব দেওয়া হয় তাকে অনেক বড় সম্মানের আসনে আসীন করা হয় এই জন্য মা বাবার কসম বিদ্যার কসম জায়জ আছে নাই। শুধু মানুষের জন্য আল্লাহ তালার কসম করতে হবে আর আল্লাহ তালা কসমটা আমাদের জন্য এটা এবাদত এটা ইমান এবং আকিদা এগুলো আল্লাহ তালার জন্য এবাদত দরকার নাই প্রসঙ্গ ইনঅপ্রোপ্রিয়েট এবং ইমান আকিদার প্রশ্নও আসে না কাজে কাজেই আল্লাহ তালার জন্য অ্যালাউড আছে অনেক কিছুর কসম করা আর আল্লাহ তালা যে জিনিসের কসম করেন সেটা কি আল্লাহ থেকে বড় নাকি নাও জিন্লা তো কসমের কারণে বড় হওয়ার কিছু আসে যায় না সেটা তো আল্লাহ তালার মাহলুক আল্লাহ নিজের সৃষ্টি কাজে সেটা ছোটই থেকে যায় আল্লাহ তালার কাছে এই এখানে কোনো অসুবিধা নেই আর সেই বিষয়গুলোর কিছু গুরুত্ব আছে আমরা যেন বুঝি ওই জন্য সেই বিষয়গুলোকে আল্লাহ তালা উল্লেখ যখন অশামসে বলেছেন কামারে বলেছেন চন্দ্র সূর্যের কসম করেছেন চিন্তা করতে বলেছেন আমাদেরকে দেখো এই সূর্যটা কি জিনিস কত বড় এর মধ্যে কি আছে এত পাওয়ার একটা সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে সেই সূর্যের এত কিছু দেখে তোমরা সূর্যের পূজা শুরু করবা নাকি না সূর্যের পূজা করে আবার কিছু কিছু লোক আছে আমাদেরকে আল্লাহ তালা বলে না সূর্যের পূজা নয় যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তার এ করতে হবে তার সম্পর্কে ধারণা নিতে হবে যে তিনি কত বড় সৃষ্টিকর্তা হলে এত বড় সূর্য তিনি তৈরি করতে পারেন এরকমকে তিনি সৃষ্টি করেছেন তার খালেকের দিকে আসতে হবে ওয়াল মোরসালাদ মোরসালাজ শব্দের অর্থ কি অনেক তাফসির এসেছে অনেক অর্থ এসেছে তার মধ্যে অন্যতম বেশি অর্থ বেশি তাফসির যে যেটাকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বাতাস বায়ু যে বায়ু এবং বাতাস এই বাতাস যে সারা দুনিয়াতে চলে এই বাতাসের কসম আল্লা তালা করেছেন ওরফান মানি এই যে কন্টিনিউয়াসলি চলে বাতাসে পরে বাতাস চলতে থাকে পৃথিবীতে বাতাস না থাকলে কি অবস্থা হতো এই বাতাসের কারণে আল্লাহ তালা আমাদের শ্বাস নিঃশ্বাসকে ঠিক রেখেছে এটা বাতাস কিছু না ভিতরে বাতাস যায় আর বেরিয়ে আসে এটাই শ্বাস প্রশ্বাস বাতাস যদি কমে যায় কোন জায়গায় মানুষের শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যাবে বাতাস কমে গেলে পৃথিবীর যে আবহাওয়া আছে তার মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে যায় আমাদের দেশে গ্রীষ্মকালে মনে আছে যখন কোনো ইলেকট্রিসিটি ছিল না ফ্যানও ছিল না ইত্যাদি হায় রে বাতাস বন্ধ কি করি ঘরে থাকতে পারে বাইরে হয়ে আসে একটু তাকায় গাছের পাতা একটু নড়ে নাকি একটু নড়ে ও আল্লাহ একটু বাতাস আটবে এখন আর পাতা এরকম দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস মনে আটকে যাচ্ছে এত গরম লাগছে এই যে বাতাস কন্টিনিউলি চলে এটাই হলো আমাদের জন্য প্রাণ এবং এর মধ্যে কত মানুষের জীবন সবকিছু পৃথিবীর আভাও অনেক কিছু নির্ভর করছে সেই বিষয়টাকে আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য সেই বাতাসের কসম করলেন আল্লাহ তালা এরপরে বলছেন যে বাতাসটা স্বাভাবিক থাকে তোমাদের দরকার কিন্তু বাতাস কোন সময় অস্বাভাবিক হয়ে যায় এর গতি অনেক বেড়ে যায় ফাল আফে আসফা প্রচন্ড বেগে যখন বাতাস তুফান আকারে আসে সেই তুফানের কসম আল্লাহ তালা করছেন বাতাস তুফানি রূপান্তরিত হয়ে যায় ওয়ান্না সেরা তিন্ন বাতাস কোন কোন সময় বৃষ্টির জন্য তখন দেখবেন বাতাস ছুটে ম্যাগকে কি করে ঠেলে নিয়ে যাচ্ছে দেখার না এরকম এই দিকের ম্যাগ ওইদিকে চলে গেছে যে বাতাসকে ঠেলে নিয়ে যায় সরি ম্যাগকে যে বাতাস ঠেলে নিয়ে যায় তাকে বলা হচ্ছে না সে রাস ঠেলে নিয়ে যায় এবং ছড়িয়ে দেয় ম্যাঘ ছড়িয়ে দেয় বৃষ্টি হওয়ার জন্য এই তিনটা বাহলুকের কসম আল্লাহ তালা করলেন তিনটাই বাতাস কিন্তু বাতাসের অনেক রূপ এখানে ফুটে উঠেছে বাতাসের অনেক রূপ আছে এই বাতাসের রূপ ধরন পাল্টে যায় সাইক্লোন হয়ে যায় ঝড় বৃষ্টি তুফান আর কি কি কত রকমের নাম হয় সেটা তখন সমুদ্রের মধ্যে হয় হ্যারিকেন হয় সুনামি হয় ও সমীর নিচে হয় উপরে চেয়ে উপরের গুলো নিম্নচাপ উর্দু চাপ দিয়ে আর কি কি হয় কত রকমের নাম আইলা নাম রাখছে একটা কত কয়েক বছর আগে তারপরে আর কি কি বহু তরিকা হ্যাঁ সিডর এরকম অনেক রকমের নাম আসে তিনটা তরিকা এখানে শুধু বলা হয়েছে আসলে এর ভিতরে এগুলোকে আল্লাহতলা অনেকভাবে ব্যবহার করেন বিশেষ করে যখন স্বাভাবিক বাতাসা থেকে গতি বেড়ে যায় গতিটা অনেক সময় আজাব হিসাবে চলে আসে যেটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন সেটা মানুষের বিরুদ্ধে চলে যায় পানি যেমন প্রয়োজন পানির অপর নাম জীবন অজ আল নামিনিস আমি জীবন্ত রেখেছি আবার পানি মানুষের মরার কারণ হয়ে যায় মানুষকে ডুবিয়ে মারে ফ্লাডে তো আল্লাহ তালার এই সৃষ্টির কত রকমের তরিকা হতে পারে যদি মানুষ আল্লাহ তালার হুকুম মানে তাহলে বাতাস নিয়ামত হয়ে আসবে সুবাতাস বইতে থাকবে ক্ষতি করবে না বরঞ্চ উপকার উপকার আল্লাহ আজাব হয়ে যাবে এই মাখলুক গুলো বলার পরে এবারে অন্য একটি বিষয়ের দিকে আল্লাহ তালা দৃষ্টি আকর্ষণ করছেন ফল ফা রে কে ফার কসমের জন্য ব্যবহৃত হচ্ছে কসমের জন্য ফা ওয়া তা বা আল্লাহর কসম এটাও আল্লাহ আল্লাহর কসম ফাল্ল আল্লাহর কসম ফা এটাও কসম ফল ফালে ফারকা যে সমস্ত বিষয় পার্থক্য করে দেওয়ার জন্য আসে পার্থক্যকারী বিষয়গুলো পার্থক্যকারী জিনিসগুলো কি এদেরও অনেক তাফসির এসেছে সবচেয়ে বেশি মাসুর তাফসির যেটা সেটা হচ্ছে কোরআন ওয়াহি যেগুলো নাজিল হয় পৃথিবীতে বিভিন্ন কিতাব যেগুলো এসেছে আয়াত গুলো যা নাজিল হয় ফরক করে ফরক করে দেয় কিসের মধ্যে করে বাইনাল ওয়াল হাক এবং বাতেলের মধ্যে পার্থক্য করে দেয় ডিফারেন্সিয়েট করে দেয় পার্থক্য করে দেওয়ার অর্থটা কি মানুষের কাছে যদি ওয়াহির জ্ঞান না থাকে তাহলে মানুষ হক কোনটা আর বাতিল কোনটা এটা চিনতে পারে বুঝে না তার কাছে হক বাতিল মনে হয় বাতিল হক মনে হয়ে যায় সে পার্থক্য করতে পারে না একটা যে কত খারাপ আর একটা যে কত ভালো একটা যে কুফর একটা যে ইসলাম এই জিনিসটাই বুঝে না ভালোবন্দ তার কাছে একাকার হয়ে যায় আর আল্লাহ রবুল আলমিন পৃথিবীর মানুষকে হক এবং বাতিল চেনার জন্য চেনে মানার জন্য ফলো করার জন্য হককে কে ফলো করতে বাতিল থেকে দূরে থাকতে হালালকে অনুসরণ করতে হারাম থেকে দূরে থাকতে ইসলামকে অনুসরণ করতে কুফর থেকে দূরে থাকতে গাইডেন্স দিয়েছেন আল্লাহ তালা এই আয়াতগুলো ওয়াহিদুলো কোরআন যাবতীয় সকল কিতাবগুলো যেগুলো আগুন নাজিল হয়েছে এগুলো সবগুলো আলফারেকাত এই এদিন ওয়াহির জ্ঞান ছাড়া কোরআন হাদিসের জ্ঞান ছাড়া মানুষ কি ভালো মন্দের পার্থক্য সঠিকভাবে করতে পারবে কোনদিন করতে পারবে এইজন্য মানুষ চিনলেও চিনিও চিনতে পারে না মদ খাওয়া এগুলো তো আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কত ক্ষতি এর মধ্যে আছে কিন্তু মানুষ এ মদ খায় খেয়ে দেখে যে ক্ষতি আছে অনেক খালি তার বিরুদ্ধে ক্যাম্পের করে বেশি খায় না বেশি খাই না কম করে খান আর খাবেন তো ওই সময় ড্রাইভ করবেন না ডন্ট্রিংক ড্রাইভ তাই না এগুলো অনেক কিছু বলে আর এই কত ক্ষতি এনএইচ এস এর বাজেট এর বিরাট অংশ ব্যয় হয় এই মদ খাওয়া সংক্রান্ত কারণে যত রোগ হয় এগুলার চিকিৎসায় বিশাল চলে যায় কত ক্যাম্পেইন করে কিন্তু ফার একাতে ফার্কা নাই বুঝে না যে এটা কমপ্লিটলি আরাম করে দিতে হবে এর দূর পোসতে না খালি বোঝায় কম খান কম করে খান কে কার কথা শুনে সিগারেটের প্যাকেটে লাখে স্মোকিং কিলস তারপরে সমানে লেখা থাকে এটা কি কথা ছোটকালে বলছিলাম কয় সাগরে এক জায়গা আছে ওখানে গেলে ছোটকালে গল্প শুনছি আরকি কয় এখানে দুইটা হাত আছে এক হাতে ডাকে আর এক হাতে মানা করে এই গল্প গল্প গুজবের কথা আর এক হাতে ডাকে আরেক হাতে মানা করে এত সুন্দর সিগারেট অ্যাডভার্টাইজমেন্ট করে কত কায়দা করে আবার একে স্মোকিং কিলস তো মানুষ কনফিউজ হক আর বাতিলের মধ্যে কেমন পার্থক্য করতে হবে কোনটাকে বর্জন করতে হবে এর কাছে যাওয়া যাবে না এইটা মানুষ বুঝতে পারে না ওয়াহির জ্ঞান না থাকলে যাদেরকে আল্লাহ তালা ওয়াহির জ্ঞান দিলেন তারা কি সুসৌভাগ্যবান নয় যারা ওয়াহির জ্ঞান মিস করলো তারা কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল আল্লাহ আল্লাহ ধন্য করেছেন আলহামদুলিল্লাহ বলা দরকার এই কথাটাই বিরাট নিয়ামত আপনাকে যদি আল্লাহ তালা অনেক কষ্ট রেখে থাকেন আল্লাহ তালা পরীক্ষা করছেন কারো অসুখ আসে কারো দুশ্চিন্তে আসে কারো এই বিভিন্ন কারো ছেলে মেয়ে হচ্ছে না কেউ বিয়ে শি করতে পারছেন না কারো এই সমস্যার তো অভাব নাই সকল সমস্যার মোকাবিলায় যখন আপনি চিন্তা করবেন যে আল্লাহ তালার বড় নিয়ামতটা আল্লাহ তালা আপনাকে দিয়ে ধন্য করেছেন আপনাকে আল্লাহ তালা মুসলিম বানিয়েছেন এটা সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে ওয়াহির জ্ঞান আছে হক এবং বাতিল চিনতে পারার চিনার মতো তৌফিক আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আস মুসলিম যারা হলাম নাম কাছে মুসলিম কিন্তু ওয়াহির জ্ঞান অর্জন করলাম না ডিগ্রির পরে ডিগ্রি নিলাম প্রফেসর হলাম সাংবাদিক হলাম সাহিত্যিক হলাম লিডার হলাম ডিসি হলাম মন্ত্রী মিনিস্টার হলাম কিন্তু ওয়াহির জ্ঞান নাই কত পাওয়ার হাতের মধ্যে এখন আছে এত বড় কিছু হয়ে গেছি। আমার কথাই দেশ উঠবে আর বলবে আমি কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব কত বড় অধিকাংশ মুসলিম আজকে তা বুঝতে পারল না হাতের কাছে এত নিয়ামত আল্লাহ তুলে দিয়েছেন নন মুসলিমদের কথা আফসোস করি যে আহারে তারা তাদের এই সমাজ ডিঙ্গিয়ে ইসলামকে আবিষ্কার করা যদিও কিছু কিছু আলহামদুল্লাহ এখনো চলে আসে কিন্তু মুসলিম যারা হয়েছিল যাদেরকে আল্লাহ তালা মুসলিম পরিবারের জন্ম দিয়ে অটোমেটিক্যালি ইসলামের মধ্যে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন তারাই কোরআনের জ্ঞানকে বর্জন করল বিভিন্ন রকমের বড় বড় ডিগ্রি সার্টিফিকেট দেশ বিদেশে নিল চাকরি বাকরি প্রফেশনাল লাইফ অনেক কিছু হয়ে গেল কোরআনের জ্ঞানকে মিস করে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে শুধু মিস করলে তা নয় কোরআনের জ্ঞান যাতে না চলে সেটা বন্ধ করার জন্য কাজে লেগে উঠে পড়ে লাগলো আরো কত বড় ডাকাতির কাজ করল আল্লাহ দুশ্ম এই কাজও মুসলমান করতে পারে ফালফা আরেক ফারকা যে সমস্ত ওয়াহিনাজিল হয়েছে কিতাব আয়াত কোরআন এগুলোর কসম করে আল্লাহ তালা বলছেন এই কোরআনের কসম ফাল আর সেগুলোর মধ্যে আল্লাহ ঢেলে দিচ্ছেন কথা কি সুন্দর সুন্দর নসিহাতে কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন মানুষের জন্য শিক্ষণীয় বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে মানুষকে তাদের দায়িত্ব সম্পর্কে মনে করে দেওয়া হয়েছে সচেতন করে দেওয়া হয়েছে মোট পাঁচটি তিনটি হল মাহলুক আর দুটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াহি আসে কিতাব আকারে এবং নসিহাত আকারে এই দুটো মোট পাঁচটি কসম করে তারপরে আল্লাহ বলছেন অজরান করা হয়েছে এগুলা অথবা নজর এগুলো দুইটাই অজরান্সকিউজ আল্লাহ তালা পক্ষ থেকে সমস্ত কিছু করে দিয়ে ওজর খাহি করার কোন সুযোগ আল্লাহ রাখেননি মানুষ বলতে পারবে না যে আল্লাহ আপনি তো সৃষ্টি করেছিলেন আপনার এবাদত করতে কিন্তু কেমনে পারিনি। এই কথা বলা পাবে না মানুষ জন্য আল্লাহ তোমাদের ওজোর শেষ করে দিচ্ছে যাতে করে কেউ এই কথা কমপ্লেন করতে না পারো যে আল্লাহ দুনিয়ার এত ফেটনার মধ্যে কি আপনার এবাদত করা সহজ নাকি এইরকম কিছু বলে টলে পার হয়ে যাবে তা না নজরা নজর ও নাজির তোমাদেরকে সতর্ককারী সাবধানকারী যদি আল্লাহ তালার দিকে না আসো ইমান না আনো আল্লাহ তালা তরিকায় না চলো কি ক্ষতি হবে যাহার নামে কি শাস্তি হবে এ সব কিছু সাবধান করে দেওয়া হচ্ছে তোমাদেরকে অজরান আও নজরান আর যে ব্যক্তি আল্লাহ তালার কাছে এই আমল করে ফেলবে আল্লাহ তালা তরিকায় চলে আসবে তার জন্য ব্যবস্থা হয়ে গেছে তার কোনো ওজোর দেওয়ার ব্যবস্থা তার থাকবে। এই এবং করেছেন নদরান এইগুলার কথা শেষ হয়ে গেল এখন আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে যা কিছু বলেছি আমার সঙ্গে দেখা হবে আখেরাতে আসতে হবে হিসাব দিতে হবে জান্নাত আছে জাহান্নাম আসে লা তোমরা যা কিছু ওয়াদা তোমাদের করা হচ্ছে এগুলো অবশ্যই সংঘটিতে হবে কি কঠিন সময় আসবে তোমার মৃত্যু সময় কি অবস্থা হবে মৃত্যুর সময় কি অবস্থা হবে সাক্ষারাত কেমন হবে নামাদের পরে এক ভাই বললেন যে ব্রিক্রেনের ইমাম সাহেব মুফতি আলাউদ্দিন সাহেব উনি এখন প্রায় দুই সপ্তাহ সাকরাতের হালতে আছে আল্লাহ তালা হালত রহম করুন আল্লাহ কবুল করুন আমাদেরকে সবাই আল্লা আল্লাহ সবাইকে উনি কষ্ট হচ্ছে এই অপরিস্থিতিগুলো আসবে তোমাদের সামনে ইন্নামাতু আলা তোমাদেরকে যা বলা হচ্ছে এগুলো ঘটবে এগুলো ঘটবে তুমি এগুলো এড়াতে পারবে না পালাতে পারবে না আর ক্যামত ঘটবে এমন ভাবে ক্যামত হবে হে মানুষ এই দুনিয়া সত্রভঙ্গ হয়ে যাবে তারকাগুলো আলো নিবে যাবে আকাশে যে তারকা আছে তারাগুলো আছে এগুলো আলো আর থাকবে না বিস্ফোরণ ঘটে এগুলো ছুটে পড়বে আলো টালো সব নিবে যাবে সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে কেমন সময় অন্ধকার হয়ে যাবে সূর্যের আলো থাকবে না চন্দ্রের আলো থাকবে না তার আলো থাকবে না আকাশে যে সাদ সাদ আছে থাকবে না এটা ভেঙ্গে টুকরা টুকরো হয়ে পড়ে যাবে সমস্ত খুলে যাবে ওয়াঈদাল জীবাল আর যে পাহাড় গুলো এত শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এগুলো সব এমন বিস্ফোরণ ঘটবে এগুলো গুঁড়ো হয়ে এমন ভাবে পাউডারের মতো হয়ে যাবে শাসে এগুলো তুলার মতো উঠতে থাকবে কঙ্করের পর্যায়েও থাকবে না এত এক হবে যখন কোন বড় কিছু বিস্ফোরণ ঘটে বড় জিনিস গুঁড়া হয় পাউডার হয়ে যায় টুইন টাওয়ারের যখন বিস্ফোরণ ঘটলো আমেরিকায় বিস্ফোরণ যখন দেখলেন কি দেখলেন ধোঁয়ার মতো হয়ে গেছে অথবা ম্যাগের মতো হয়ে গেছে উড়ে যাচ্ছে এত পাউডার হয়ে গেছে এত মিহিন হয়ে গেছে এত ছোট হয়ে গেছে এটা তো দুনিয়ার একটা বিস্ফোরণ আর বিস্ফোরণ হবে সেটাকে টুইন টাওয়ার মতো সাইজ হবে নাকি কত লক্ষ কোটি গুণ বেশি হবে এরকম সৃষ্টি হয়ে যাবে পরিস্থিতি ওকে তা এরপরে কি আমার শেষ হয়ে আসর যখন হবে তখন নবীদেরকে উককে তার জমা করা হবে সমস্ত নবীদেরকে জমায়েত করা হবে কেন জমায়েত করা হবে প্রত্যেক নবীকে তার উন্মতের সামনে রাখা হবে আপনি ঠিক মতো দাবাত দিছিলেন যে দিছিলাম কবুল করেছে কি না কে কুদ্দুর করেছে কে কুদ্দুর আমন করেছে সবাল হিসাব নেওয়া হবে যেদিন হিসাব নেওয়ার জন্য জমায়েত হবে রসুলদের সবাইকে তখন ডাকা হবে কোন দিনের জন্য এই সমস্ত হিসাব নিকাশ জমায়েত করা হয়েছে সেটা কোন দিন হবে জানো যেদিন সবকিছুর মধ্যে ফসল করে দেওয়া হবে সবকিছুর মধ্যে পার্থক্য করে দেওয়া হবে সবকিছুকে বিস্তারিত বিচার ব্যবস্থা করে ফয়সলা করা হবে ওই দিন ওই দিন নবীরকে ডাকা হবে সাক্ষী হিসাবে নবীরা সাক্ষী হিসাবে আসবেন সাক্ষী হয়ে আসবেন তিনি ঠিক আমাদের কাছে পৌঁছিয়েছেন কিনা আর আগের নবীরা তাদের উম্মতের জন্য সাক্ষী হয়ে যাবেন সেদিন ফয়সলা করা হবে হিসাব নিকাশ দিয়ে কিছু মাপা হবে ফসল যেদিন সব কিছুকে চূড়ান্ত ভাবে হিসাব চুকিয়ে দেওয়া হবে ফাসল তুমি কি জানো এই ফসল হিসাব নিকাশের দিন দিনটা কেমন তুমি কি জানো কঠিন দিন কঠিন দিন দিনটা মিথ্যা অস্বীকারকারী কুফর কারণে ওয়ালা ব্যক্তিগুলোর জন্য অত্যন্ত কঠিন একটি দিন হয়ে যাবে ওয়াইল তাদের জন্য ওয়াইল হয়ে যাবে ওয়াইল শব্দের অর্থ কি ওয়াইল শব্দের একটা অর্থ হল জেনারেলি হালাক হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া সেদিন মিথ্যাবাদীরা ধ্বংস হয়ে যাবে এটা একটা অর্থ আর ওয়াইলের আরেকটা অর্থ হল জাহান নামের সবচেয়ে কঠিন অংশের নাম হচ্ছে ওয়াইল জাহান নামের সবচেয়ে কঠিন যে অংশটা আছে তার নাম হচ্ছে ওয়াইল এবং সেটার ব্যাপারে রেওয়ায়ত এসেছে আর নাহমাউমা জাহান নামীদের সমস্ত জ্বলতে জ্বলতে তাদের প্যাট থেকে শরীর থেকে পেছনে রাস্তা দিয়ে যত ময়লা আবর্জনা বের হয়ে জমা হবে একটা লেইকের মতো জাহান নামের ভিতরে লেক হলো পুজ গলা পচা সমস্ত আবর্জনা এইগুলার যেখানে গিয়ে জমা হবে তার নাম হচ্ছে ওয়াইল সেই ওয়াইলের মধ্যে কাফের দিকে ঠেলে দেওয়া হবে যেভাবে দুনিয়ার মধ্যে মানুষ নর্দমার ময়লা পানিগুলো নর্দমার ময়লা আবর্জনা টয়লেট থেকে সবগুলো গিয়ে যেখানে জমা হয় মানুষ এটাকে কীরকম ঘৃণা করে সেখানে গিয়ে কাউকে যদি বসবাস করতে হয় ডুবে থাকতে হয় তার কি অবস্থা হবে এই দুনিয়ার টয়লেটের নর্দমার পচা মলা তার থেকে জাহান নামেটা কতগুণ খারাপ হবে কোনো হিসাব নিকাশ করার সুযোগ আছে সেটা হবে তার চেয়ে পচা দুর্গন্ধময় তার চেয়ে নিকৃষ্ট আর কোনো জায়গা জাহার নামে থাকবে না সেখানে তাদেরকে আল্লাহ তালা ফেলে দিবে এই জাহান নামের কথা আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন এখানে ফেলে দেবেন আল্লাহ তালা এখন অনেক কাফেররা মনে করে আর এগুলা রাখো বাকির কথা ফাঁকি এগুলা কবি হবে আর কি আমরা উঠবো নাকি তো আল্লাহ তালা এই দুনিয়ায় তাদের উপরে আজাব না আনার কারণেই তারা আখের আত্মাকে বিশ্বাস করতে চায় না আর মানুষের অভ্যাস আছে যেটা এই মুহূর্তে ঘটে না ওইটাকে তেমন আমল দেয় গুরুত্ব দেয় না যে লোক ড্রাগ খায় সে জানে ড্রাগ খাওয়া কত ক্ষতি তার জীবনকে শেষ করে সে ড্রাগের কারণে তার জীবন পর্যদস্ত হয়ে যাবে কবে হবে এখন তো মজা করতেছে তার কাছে খুব মজা লাগে বাকি যে কষ্ট হবে গুরুত্বই দেয় না এই কাফির একই অবস্থা আখেরাতে কি হবে রাখো এটা দুনিয়া আগে ফুর্তি করে নি তো আল্লাহ তালা বলছেন তোমরা যখন দুনিয়া আখেরা বাকি রাখছ দুনিয়ার দিকে দেখো আল্লাহ আউআালিন তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে আমি হালাক করি নাই এমন যদি হতো কেউ মরতা না সবাই বেশি থাকত তাহলে বলতে পারতাম কেউ তো না কই বলে কি হবে না হবে কিছুই তো হবে না মরে যাচ্ছে লোকজন তারপরেও শিক্ষা নাও না তোমাদের আগে কেমন হালাক করেছি কমে আদ কমে যারা সীমালঙ্কন করেছে পৃথিবীর আগে অত্যাচারী শাসক গোষ্ঠীকে জালিমদেরকে আল্লাহ আল্লাহাল কিভাবে ধ্বংস করেছেন আজকালকার জালিম শাসক গোষ্ঠী কি তার থেকে শিক্ষা গ্রহণ করে এটাই মানুষের খাসলত তা আল্লাহ তালা বলেন মানুষকে আবার স্মরণ করিয়ে দেন আচ্ছা আমি কি আগের লোকগুলোকে হালা করিনি তাও তাওতে এমন নয় যে খালি কয়েকজনকে নিয়ে গেছি পরবর্তী জেনারেশন তারপর তারপরের জেনারেশন সবাইকে তো তারা সীমালাঙ্কন করেছে সেইভাবে শাস্তি দিয়েছি কত হিস্ট্রি পৃথিবীতে কত ইতিহাস এগুলোর আছে কেন মানুষগুলো থেকে শিক্ষা নেয় না কলি কেনাফা আলু বিল মুজরিমিন আর এভাবে আমি সকল ক্রিমিনালদের সঙ্গে করি ক্রাইম করতে করতে আমি অনেকদিন সুযোগ দিই তারপরে ধরি ভালো করে এখন যারা ক্রাইম করে জুলুম করে নির্যাতন করে তাদেরকে আল্লাহ তালা ধমক দিচ্ছেন কে কে নাফা আলমিল মুজরিবিন এরকম করে যারা অপরাধ করে তাদেরকে আমি সকল জমানায় এরকম শাস্তি দেই আমি দিতে পারি আবার উচ্চারণ করছেন আল্লাহ ওয়াইল এর মতো হালাক তারা হয়ে যাবে যারা হককে কবুল করে না হককে যারা অস্বীকার করে এরপরে আল্লাহ তালা বলেন হে মানুষ তুমি এত স্পর্ধা দেখাও কেন এত গর্ব কেন এত অহংকার কেন এত দাপট কেন তোমার তোমার অত্যাচার এত সীমালঙ্ঘন করে কেন তুমি আল্লাহ তালার প্রতি তোমার মাথাকে না কেন হে মানুষ আমি তোমাকে অতি নাপাক পানি থেকে সৃষ্টি করিনি মাহিন মাহিন শব্দের অর্থ হচ্ছে যেটা একেবারে হীন মানুষের শরীর থেকে যে নাপাক জিনিস বের হয়ে আসে স্বামী স্ত্রী মিলামেশার পরে যার কারণে মানুষের গোসল ফরজ হয়ে যায় এটা একটা ময়লা সাধারণ পানির মতো ময়লা না তার চেয়ে খারাপ ময়লা এটা এত নিচু জিনিস আর সেই জিনিস দিয়ে মানুষকে আল্লাহতালা সৃষ্টি করেন আমি এখন দেখতে পাচ্ছি যে তুমি সাজা আল্লাহ হফিকার ইম্মা কিন এই পানিটাকে নিয়ে একটা খুব সেফ জায়গায় আমি রেখে দেই মায়ের প্যাটে রেহেমের মধ্যে পানিটাকে নিয়ে পৌঁছাই দেন আল্লাহ তালা সেখানে তার যে শুক্র সামান্য কিছু একটু অংশ ওইটা ওখানে নিয়ে আল্লাহ রেখে দেন দেওয়ার পরে সে করারি মাকিন একদম প্রোটেক্টেড হয়ে হেফাজতে থাকার মতো থলিয়া টলিয়া প্যাকেট ট্যাকেট দিয়ে সব কিছু সাজানো আছে বাচ্চা যখন জন্ম হয় দেখবেন না প্যাকেটের ভিতরে করে আসে তাই না বাচ্চারা প্যাকেটের ভিতরে করে আসে না প্যাকেটের ভিতরে থাকে থলির ভিতরে থাকে এরপরে পানি দিয়ে যেভাবে ডিমের কুসুম ডিমের সাদা অংশের ভিতরে থাকে বাচ্চারা এরকম করে পানির আবরণ কত কিছুর মধ্যে অনেক প্রোটেক্টেড হয়ে থাকে এদিন অনেক সময় মায়ের পেটে গুঁদাকা লাগলে মা ব্যথা পায় বাচ্চাও ব্যথা পায় কিন্তু তারপরেও অনেক প্রোটেকশন আছে তাকে অনেকগুলো আবরণ দিয়ে তিনটা আবরণ দিয়ে তাকে প্রোটেকশন দেওয়া হয় এরকম ফিকার মাকিন্তুরক্ষিত হেফাজতের জায়গায় তোমাকে একটা নির্দিষ্ট সময় রাখা হয় কতদিন খুব কমই আছে নয় মাস পারা হয়ে দশ মাসের দিকে যায় কিছু কিছু হয় ইমাম সাফি অনেক পরে পরে আসছেন দুনিয়ার মধ্যে দাঁত তাঁত অনেকগুলো নিয়ে আসছেন ইমাম সাফি উনি বেশ কিছুদিন মায়ের ছিলেন সাধারণত মানুষরা থাকে না ১৩ মাস না কতদিন ছিলেন তিনি সবগুলো ভর্তি হয়ে আসেনারিমা কিন্তু মেজরিটি মাস থেকে ডেলিভারি হয়ে যায় ইলাকারি আলুম তারপরে যে আসলা দুনিয়াতে কতদিন থাকবা ইলাকারিমা আলুম তোমার পরিমাণ কি হবে তোমার তাকদির কি হবে তোমার হায়াত কত হবে তোমার স্বাস্থ্য কেমন হবে লম্বা কুদুর হবা মোটা কুদ্র হবা বেটে হবা না লম্বা হবে না মাদারি সাইজের মাদারি গড়নের হবা সব কিছু আমি ঠিক করে দেই আমি ঠিক করে দেই লাকাতারি মালুম তোমার শিক্ষা দীক্ষা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কি পরিমাণ কামাই করবা সব ফাঁকা দারোনা ফানে আর আমি তাকদির ঠিক করে দিয়েছি এর বাইরে কিছু ঘটবে না আর আমি হচ্ছি উত্তম তাকদির ফয়সলাকারী আমি তাকদিরকে ঠিক করে দিই আমি সর্বোত্তম ফায়সলাকারী আমি ঠিক করে দেই সেটাই রাইট সেটাই উত্তম এখানে আপনি আর আমি আফসুস করি যে আমি তো ট্রেন এটা ধরতে চাইছিলাম ট্রেনটা তো এক মিনিট যেন মিস করছি কি আফসুস লাগে আহ একটা মিনিটে যেন ট্রেনটা মিস করে ফেললাম এটা তোক দিলে আসে না নাই তোক দিলে নাই ট্রেনে পাবো না এত আফসুস করি অনেক কষ্ট লাগে দুঃখ বেড়ে যায় এত কষ্ট দুঃখ যদি লেগে যায় যারা চেষ্টা করার পরেও মিস করে ফেললাম কিসমতে জুটল না বেশি দুঃখ করা কি ভালো ভালো না তাকদিনকে মেনে নিতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহর ফায়সাল্লা আল্লাহ যা করেন ভালোই করবেন এই কথা বলে দেওয়া এটা মেনে নেওয়া এটাই হলো ইমানের দাবি আর যে ব্যক্তি মানতে পারে না দুঃখ আশ্বস কষ্ট রাগ গোসা অস্থিরতা শুরু হয়ে যায় তখন মনে করতে হবে যে আল্লাহদির ফায়সালা করে দিয়েছিলেন এটা মানে না মানে না কি বুঝা যায় না এই জন্য এসেছে কোনো ব্যক্তি মোকাম্মল ইমান তার ইমান কোনোদিন ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত না তকদিরের ফয়সলা কে সন্তুষ্ট মেনে না নেয় কারণ হচ্ছে কি মনে হয়তো না আল্লাহ করলেন না কেন এটা ওই না। এমন কষ্ট এসে গেল মনের মধ্যে এখন হিংসুকের মনে হয় যে আল্লাহ তালা তারা এত বেশি দেন কেন আল্লাবাদ কামটা ঠিক করতেছেন না ওজুবিল্লাহ দেখছেন তফদিরের ফাইসালা মেনে না নিলে কিভাবে ইমানের ভরে আঘাত হয় আল্লাজন্য অনেক সময় আমাদের জীবনে অনেক কষ্ট আসে অনেক ধাক্কা আসে অনেক মুসিবত আসে আমরা চেষ্টা করবো কিভাবে মুসিবত থেকে বাঁচতে পারি আমাদেরকে আল্লাহ যত রকম সাহায্য দিয়েছেন চেষ্টা দেখা যে আপনি সকল সাদ্য সবটুকুন ব্যয় করার পরেও পারেন না আটকাতে তখন মনে করতে হবে কি হা দা কাদাউল্লাহ কাদ আল্লাহ তালা তাকদীর তিনি যেটা ইচ্ছা সেটা করে ফেলেছেন ওমা তাসা উনা ইয়াশা আল্লাহুল আলম মেনে নিতে হবে খালাস তো আল্লাহ তালা উত্তম তাকদিরের ফেসালাকারী এটা মেনে নিতে হবে তাই না মানতে রাজিয়া ইনশা আল্লাহ মাঝে মাঝে কষ্ট মুসিবতের দুঃখে পড়ে গেলে কেউ আমাদেরকে কষ্ট দিলে কেউ দুশ্মনী করলে একটু ক্ষতি হয়ে গেলে তারপরে মনে করতে হবে কি এটা আল্লাহ তালার কিসমতের ফ্যাস করে দিয়েছেন এটা মেনে নিতে হবে তাহলে মেনে নিলে কোনো কেস করা যাবে না তার বিরুদ্ধে কেস করতে পারবেন আপনার অধিকার আদায় করার চাষ করতে পারবেন কিন্তু মানসিকভাবে ইমানের দিক থেকে ইয়কিনের দিক থেকে এটা কোনো দিন হওয়ার ছিল না হাদিসে আছে না যে তোমার যেটা কিসমতে লেখা নাই কোনো দিন ঘটবে না কেউ তোমাকে সেটা দিতে পারবে না যেটা তোমার কিমতে লেখা আছে। সেটা আসবেই সারা দুনিয়ার মানুষ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে গেলে কোন কোনো কোনো আছে সারা দুনিয়ার জিন আর ইনসান চৌদ্দ গোষ্ঠী যত আছে। সবাই মিলে যদি বলে তোমার এটা দিব না কিন্তু আল্লাহ তালা দেওয়ার ফেসলা করছেন তারা কেউ আটকাইতে পারবে না আর সারা দুনিয়ার মানুষ যদি বলে তোমার এটা দেব আমরা জিন ইনসান সবাই একত্রিত হয়ে বলে তোমার এটা দেব তারা কেউ দিতে পারবে না যদি আল্লাহ করে থাকে এই তাকতির প্রতি ইমান অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি ফাঁকাদারনা ফানে আল্লাহ তালা বলছেন ফানে এমল কাদির যে আমি তাকদিরের ফসলা করে দিয়েছি এবং আমি উত্তম তাকদিরের ফসলা করি কাজে আমাদের নিজেদের কোনো সময় কষ্ট হয়ে গেল দুঃখ মুসিবতে পড়লেও পেরেশানি না করে বলবো যে আমার আল্লাহ যেহেতু পছন্দ করেছেন এরকম আমার হবে না এইভাবে অথবা আরো তিন বছর পরে হবে আমি তিন বছর আগে চেয়েছিলাম পাঁচ বছর পরে হবে আমি পাঁচ বছর আগে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার আল্লাহর ফয়সলাটাই ভালো তিনি কোনোদিন বাংলার জন্য খারাপ ফয়সলা করবেন না আমার কাছে আপাতত খারাপ মনে হয় কিন্তু এর ভিতরে অবশ্যই ভালোই আছে এটা এখানে করতে হবে ওই ইমাম আসমাই রহমাউল্লাহ তিনি একজন বড় পন্ডিত ছিলেন একদিন গ্রামে গেলেন ও আরব দেশের গ্রামে যেতেন তারা ওই সময় সাহিত্য ডিকশনারি লেখার জন্য যে অরিজিনাল কারণ শহরের আরবি নষ্ট হয়ে গেছে শহরের ভাষা পলিউটেড হয়ে সাংঘাতিক সুন্দরী এক মহিলা খুব সুন্দরী আর তার পাশে তার স্বামীর অবস্থা একদম কাহিন মানে কুসরি কাকে বনে। পুরো উল্টা আর কি এখন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দরী মহিলা এই স্বামীর তিনিলেন না হলো যে তোমার সাংঘাতিক তখন তিনি বললেন ইহা যা মা আপনি কাজটা ভালো করলেন না এরকম পছন্দ করাই ঠিক না যাই করছেন তা যেহেতু পছন্দ করছেন আপনি লোকটা কোন নেক আমল করছে আল্লাহ তালা আমাকে দুনিয়ার মধ্যে তারা কিছু পুরস্কার দিলেন আর আমিও খারাপ আমল করছি হয়তোবা এই আল্লাহ তালা তাকে দিয়ে আমার পরীক্ষা করতেছে কি ইমানের কথা আল্লাহ হওয়ার পর যে এরকম ইমান দেখাইতে পারলো মহিলা যে আল্লাহ কুদরতের আল্লাহর কলমের ফয়সালা তখন এইরকম ইমান যখন থাকে তখন তার মনে যদি কষ্ট থাকে আমার স্বামীটা দেখতে শুনতে খুবই অসুন্দর তার এটা তার কাছে কোনো বড় ফ্যাক্টর হবে না সেটাকে ইজি করে ফেলেছে এই দেশের যুবক যুবতীরা বিয়ে সাদি করে এক মহামসিবত এদের ভিতরে অনেকে আসে ইমাম সাহেব বিয়ের শাদি তো করছি এখন আমার স্ত্রী তো পছন্দ হয় না কি করি বড় মুসিবতে আসে কি অবস্থা অনেক বুঝাই শুনে কত রকমে যে করলাম দেখছিল না মহিলারাও বলে এরকম স্বামীর ব্যাপারে এই তাদের সমস্যা কেমন কেমনি ঘর এখন আমি যদি ঘর করি হকাদাই না করি তাহলে তো গুণাগার হয়ে যাবে কি করতাম এখন অ্যাডভাইস চায়মান যখন কমতি হয়ে যায় কি পরীক্ষা আর ওইগুলার কারণে শয়তান ওয়াস পাওয়ার খুব সুযোগ পায় খুব করে ওয়াস দেয় বিয়ে দিয়ে চিন্তা করে এবং অনেক কেস আমার শেষ পর্যন্ত বোঝাশোনার পরে কাজ হয় নাই বিয়ে ভেঙে গেছে বহুত কেস আমার কাছে এই যে মানুষ যখন কোন এরকম তাকদিরের ফয়সালাকে মেনে নেয় তখন অনেক বড় মুসিবত তার জন্য ছোট হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার আল্লাহর ফয়সালা কিছুই করা আমার আল্লাহ যদি এটা পছন্দ করে থাকেন আমার জন্য আমি আমার আল্লাহর ফয়সালাকে মেনে নিলাম তবে আমরা তকদিরকে যাতে আল্লাহ ভালো করে দেন দোয়া করার ব্যাপারে আপত্তি আছে আপত্তি নাই আল্লাহ তালা কাছে চাওয়ার ব্যাপারে কোনো আপত্তি নাই লাুল কাদ ইসাল আল্লাহ হয় আপনার সাহায্য অনুযায়ী আপনি নিজেকে ইম্প্রুভ করেন খালি সব ভাগ্যে ফেলে ফেলে দিয়ে বসে থাকেন না যে কিসমতে নাই কি কর্ম আর থাক আপনি চেষ্টা করবেন আপনি দোয়া করবেন আপনার তফিক কিন্তু মনে রাখবেন আপনার দোয়া আপনার চেষ্টা ফাইনাল না এই তিন নম্বর বার রিপিট হচ্ছে ওয়াইন ধ্বংস অথবা জাহান নামের কঠিন অংশ ওয়াইন তাদের জন্য যারা দিন হক কে গ্রহন করে না বিশ্বাস করে না এক্সেপ্ট করে না প্রত্যাখ্যান করে কি আলম নিফাতা এত নসিহাত করছেন আল্লাহ তালা মানুষকে বোঝানোর জন্য তারপরে মানুষ বুঝে না তালা বলছেন আমি কি এই জমিনকে মানুষকে জমা করার জন্য জায়গা বানাইনি মানুষ মরে গিয়ে কোথায় জমা হচ্ছে মাটির নিচে এই কবরের মধ্যে এ পর্যন্ত কত মানুষ ঢুকে গেছে পৃথিবীতে যত মানুষ এখন বেঁচে আছে কত মিলিয়ন কত বিলিয়ন হবে মাটির নিচে তার চেয়ে বেশি আসে না কম আছে। অনেক বেশি আছে কত জেনারেশন চলছে শুরু করে। তা যে মাটির নিচে এত জায়গা কি রাখি নাই যে ঢুকামু ঢুকতেছে আমরা আমাদের আছে না নাই আমাদেরও আছে চিন্তার কারণ নাই যথেষ্ট জায়গা আছে সবার জায়গা হয়ে যাবে এবং সবাইকে জমা করা হবে কেমন পর্যন্ত যত আসবে সবাই কবরের ব্যবস্থা আছে কারো চিন্তার কারণ নেই এই আছে। পার্থক্যে এই জিন্দা অবস্থায় উপরে আর মরে গেলে ভেতরে জাগা এই জমিনে সবারই হয়ে যাচ্ছে এই কথা মানুষ মনে করে শুধু জমিনের উপরেই থাকতে হবে না নিচে যেতে হবে উপরে থাকার জন্য কি পরিসন হাই হাইরে মানুষ এই যে দোড়া দৌড়ি দেখেন কয়ের চাপল স্টেশনে যান সকালবেলা কিরকম দৌড়তেছে মানুষ ট্রেন ধরার জন্য নামার জন্য উঠার জন্য আর যদি বড় বড় ভিক্টোরিয়া কিংস স্টেশনে যান দেখবেন যেখানে অনেক লাইন আসে কি মানুষ দৌড়ে আর দৌড়ে কিসের জন্য দৌড়ে মাটির উপরে থাকার জন্য এত দৌড়াদৌড়ি তার জন্য সুবিধা করতে ফ্যাসিলিটি বেশি করতে বেতন বাড়াতে ইনকাম বাড়াতে কত দোয়াদি করছে নিচে যাওয়ার জন্য কিরকম দোয়া দি করে মানুষ খুব কম আপনাদেরকে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন মসজিদে আসেন নামাজ পড়েন কিছু কষ্ট করে দোয়া দি করেন কেউ দিনের কাজ করেন মানুষই আল্লাহর দিনের কথা পৌঁছেই দেন দাওয়াতি কাজ করছেন আলহামদুলিল্লাহ কিছু দোয়া দি কিছু লোক করে মেজরিটি লোকেরা দোয়াদি করছে জমিনের উপরের জন্য নিচে যাওয়ার জন্য দোয়াদৌড়ি নাই উপরে একটু ভালো থাকার জন্য এত কষ্ট করা লাগবে আর নিচে ভালো থাকার জন্য খালি নাকেতালে চলবে খালি শুয়ে স্বপ্ন দেখলেই হবে যারা এই জাহান্ন থেকে বাঁচতে চায় জাহনাতে যেতে চায় তাদের অনেক দোয়াদৌড়ি করতে হবে অনেক দোয়াদৌড়ি করতে হবে অনেক সময় দিতে হবে অনেক কোরবানি করতে হবে অনেক ঘুমকে হারাম করে তাহা জন্য দাঁড়াতে হবে জামাতে নামাজ পড়ার জন্য পরেশান হতে হবে আল্লাহ বলেছিলেন বেশি করে করার জন্য চেষ্টা করো আখেরাতের আমল আখেরাতের প্রতিযোগিতার ব্যাপারে কোনো আপত্তি নাই কেউ যদি আরেকজনকে দেখে যে সেইটা ব্যবসা করে এত করতেছে আমিও শুরু করি কম্পিটিশন করি এগুলা কৃষি নেগেটিভ হতে পারে হিংসা আসতে পারে আল্লাহ ভালো জিনিস নাও হতে পারে কিন্তু কেউ যদি তাহার আমিও তাহাজ পড়ব ইনশাআল্লাহ এর মধ্যে কোনো আপত্তি আছে আপত্তি নাই অমুকে এত সুন্দর করে করেনশি পড়া শিখছে আমিও শিখব অমুকে পাঁচ বক্তে নামাজ জামাত পড়ে জামাতে মধ্যে আল্লাহ তারা উৎসাহিত করেছেন ফাস্টা বেকুল খাই রাত এগুলোর মধ্যে কোনো আপত্তি নাই দুনিয়ার জন্য এত পরিশ্রম করতে রাজি আছি আমরা আখেরাতের জন্য পরিশ্রমটা আমাদের এত কম হিসাব নিকাশে গন্ডগোল হয়ে গেল রাইট হিসাব করতে পারলাম না আমরা আখেরাতের জন্য পেরেশন বেশি থাকা দরকার ছিল দুনিয়ার জন্য কম থাকা দরকার ছিল